না মুহাম্মদ রাসুলুল্লাহ মুহাম্মদ عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف আলিহি ওয়া সাহবিহি আজমাঈন বাংলার দূরেরও কাছের সকল শ্রোতা দর্শক ভাই বোন যারা পৃথিবীর বিভিন্ন অবস্থানে থেকে আমাদের নিয়মিত আলোচনা শ্রবণ করার মানুষে দূরদর্শনের সামনে একত্রিত হয়েছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও ধন্যবাদ ইমানের ছয়টি বিষয় আপনাদের সামনে ব্যাখ্যামূলক আলোচনা পেশ করতে প্রয়াস পাচ্ছিলাম আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে চারটি বিষয় আলোকপাত করেছি এখন পঞ্চম বিষয়টি আপনাদের সামনে উপহার দেওয়ার মানসিকতায় আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যে সমস্ত প্রাগ আলোচক মন্ডলীর কাছ থেকে আমরা উপলব্ধি করতে চাইব আসুন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দেয় শরিক হচ্ছেন শেখান এবং আছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি এবং রয়েছেন শেখ হাসান জামিন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা আমরা এই পঞ্চম বিষয়টি আলোকপাত করতে গিয়ে আপনাদের কাছে যে বিষয়টি আলোচ্য বিষয় হিসাবে পাচ্ছি তা হল ইমান বে ইয় পরকালীন দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা আসুন এ পর্যায়ে আমাদের বিশ্বাস নামক এই ঘটটির প্রধান একটি খুটি হলো পরকালকে বিশ্বাস করা যেটাকে আমরা আখেরাত বলি আল ইয়মুল বলি এবং আরো বিভিন্ন নামে যেমন আলহারের কথা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন পরিভাষায় কোরআন এবং হয়েছে যেগুলো দ্বারা একটি কথাই বুঝানো হয়েছে এই জীবনটি আমরা যেটাতে বাস করছি এবং কোরআন বারবার দুটি জীবনকে তুলনা করেছে যেমন আল্লাহ তারা বলছেন চিরস্থায়ী আর এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী অমাল হায়াত উদ্দিন আস্তিক হোক কিংবা নাস্তিক হোক বিশ্বাসী হোক কিংবা অবিশ্বাসী হোক যেতে হবে এই পৃথিবীর একটা শেষ আছে অথবা এই জীবনের একটা শেষ আছে এটা সবাই বিশ্বাস করে কখন যেতে হবে কিভাবে যেতে হবে সেটা কেউ জানে না তাহলে তুমি এখানে যেটাই চাষ করবে সেটার ফল সেটা ভোগ করবে যেমন একজন চাষী তার যে ক্ষেত বা জমি আছে ওই জমিতে যা চাষ করে বছর শেষে সেটাই তার গোলাতে আসবে তিনি সেই রকম ফসলেই তিনি পাবেন যে গাছটি তিনি রোপন করবেন তার ফলাফল সেটাই তিনি পাবেন আম গাছ রোপন করলে তিনি আম পাবেন কাঁঠাল গাছ রোপন করলে কাঁঠাল পাবেন বট গাছ রোপন করলে তিনি কিছুই পাবেন না একজন বিশ্বাসী তিনি এই এই দুনিয়া যে ক্ষেত্র দেয়া হয়েছে খেতে যা কিছুই চাষ করবেন সেটা পাবেন তবে তাদেরকে চাষ করতে হবে দুনিয়াতে থাকে দুনিয়ার জীবন থেকে তাদেরকে চাষ করতে হবে তারা যদি পরে সেহামদুলিল্লাহ রাহি আল্লাহ একবার এটার মাধ্যমে আল্লাহ তালা তাদের উর্বর জমিগুলোকে সবুজ শ্যামল করে তুলবেন অর্থাৎ এটাই বুঝিয়েছেন যে দুনিয়ার এই জীবন আমাদের কর্ম আমাদের কাজ আমাদের বিশ্বাস এটাই আমাদেরকে ভোগ করার জন্য যেতে হবে আখরাত আর এই আখরাতটা হয়তো ইমানের মাধ্যমে যদি আমাদের হয় তাহলে ইনশাল্লাহ স্থায়ী আল্লাহ তালা আমাদেরকে সুখ এবং শান্তি যাকে অন্য নামে জান্নাত বলা হয়েছে সেটা দেবেন আর যদি আমরা ইমান ছাড়া যাই আল্লাহ না করুক তাহলে সেখানে অশান্তি শুরু হবে যেটার কোন পরিসমাপ্তি থাকবে না অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বলছিলেন শুনছিলাম মনোমগ্ধ আলোচনা আসলে আখরাতের বিশ্বাস যে শব্দটা কোরআনে কেড়ে মেসছে ওইটা নিয়ে একটু কথা বলতে চাই কোরআনে সুরাল পরিচয় দিচ্ছেন বিশ্বাস করে এবং আখরাতের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল কিতাব এই সব সম্পর্কে বলা হচ্ছে ইমানের কথা আর আখরাত সম্পর্কে বলা হচ্ছে এটা একটা ভাইটাল পয়েন্ট এটা এই জন্যে যে আখরাত করলেই মানুষের দুনিয়ার জিন্দিগি উত্তম হতে পারে একজন মানুষ যদি আখরাতে বিশ্বাস করে আখরাতে কি হবে আখরাতে কি হবে এই সম্পর্কে একটু ক্লিয়ার করতে চাই আমাদের একটা ধারণা হচ্ছে আখরাত মানে জান্নাত আর জাহান্নাম আসলে আখরাত মানুষের মৃত্যুর পর জীবনটাই আখরাত শুরু হয়ে গেল কবরের জগতটা এটা বিশ্বাস করা কবরে রাখার পর যে প্রশ্ন আসবে এগুলোতে বিশ্বাস করা আখরাতের বিশ্বাস মানে এটা যে কবরে রাখার পর প্রশ্ন হবে আমাদের দিন সম্পর্কে প্রশ্ন হবে আমার নবী সম্পর্কে প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে প্রশ্ন হবে এগুলোর উত্তর যদি ঠিকঠাক মতো দেয়া যায় তাহলে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে বলবেন যে তার জান্নাতের থেকে তার যে ঠিকানা তার কবরের মাঝখানে একটা রাস্তা জানলা খুলে দেওয়া হবে দরজা খুলে দেওয়া হবে সে জান্নাতের ওই নেমত ভোগ করবেন এটা বিশ্বাস করতে হবে এবং জান্নাতের বিছানার ব্যবস্থা হবে জান্নাতি পোশাকের ব্যবস্থা হবে আখরাতে বিশ্বাস মানে এই কথাগুলো বিশ্বাস করতে হবে আর যদি ওই তিন প্রশ্নের উত্তর দেওয়া না যায় তাহলে তার জন্য জাহান্নামের শাস্তির একটা নমুনা কবরই শুরু হয়ে যাবে এই কথায় বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তাহলে মানুষকে আবার উঠাবেন হিসাব নিক্যাশের জন্য কেয়ামত কায়েম হবে ওই বিষয়ে বিশ্বাস করতে হবে এবং কেয়ামতের ভয়াবহতার কথা সূর্য কাছে চলে আসার কথা মানুষের শরীরের পরিমাণ উপরে থাকার কথা এবং মানুষ উলঙ্গ হয়ে উঠবে কেউ কাউকে চিনবে না এবং কেয়ামতের মাঠে হিসাবের যে ব্যাপার আসবে এটাই বিশ্বাস করা এবং এটাই বিশ্বাস করা ও আম্মা মান উ তিয়া কিতাবু বি হ্যা সাব হিসাব অন্য আয়াতে ভিন্নভাবে আসছে ও আম্মা মান উ তিয়া কিতাবি পাইলু হ্যা উমু করা ও কিতাব ইয়া যে আমার কিতাব দেওয়া আমি পড়ি আর যে জাহার নামে হবে বাম হাতে তার হিসাব আসবে বাম হাতে তার কিতাবকে তার সামনে পড়তে দেওয়া হবে এই সব কিছুতে বিশ্বাস করা আখেরাতে বিশ্বাস এগুলো এটাও একটা আখেরাতের বিশ্বাস আখেরাতের বিশ্বাসের মধ্যে এটাও রসুল করিম সল্লাহ আলী আসলামের সাফাতের বিশ্বাস এটাও আখরাতের বিশ্বাস আখরাতের বিশ্বাসের মধ্যে হাউজে কৌসারের বিশ্বাস আখরাতের বিশ্বাসের মধ্যে আল্লাহর আর সে আজিমের নিচে যে কিছু মানুষ ছায়া পাবেন ওই বিশ্বাস আখরাতের বিশ্বাসের মধ্যে এটাও রাখতে হবে যে হজরতের রসুল করিম সলাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে মানুষ এরপরে জান্নাত মুখী হবে সেখানে পোলসেরাতের ব্যাপার আছে এই পোলসেরাতে বিশ্বাস করতে হবে এটাও আখরাতের বিশ্বাস আখরাতের বিশ্বাস বলতে তারা স্থায়ী থাকবেন আর যারা মমিন তাদের অস্থায়ী শাস্তির পর তারা আবার ফিরে আসবেন আখরাতের বিশ্বাস এই সব কিছুতে এই কিছু বিশ্বাস করার নাম হচ্ছে কারণ তার তো আখেরাতের বিশ্বাসটা মজবুত বিশ্বাসের পরিপক্কতার উপরে আমলের কমানো এই জন্যই রবীন্দ্র সংক্রান্ত বিশ্বাসের সাথে ব্যবহার করেছেন শব্দ যে ওইটাকে চূড়ান্ত ভাবে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার আল্লাহ বিশ্বাস করার কোনো অর্থ হয় না অরসুল বিশ্বাস করার কোনো অর্থ হয় না কিতাব বিশ্বাস করার কোনো অর্থ হয় না বিভিন্ন পর্বে আমাদেরকে একটা কথা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের ইমানের বিশ্বাসগুলোর সাথে যেই বিষয়গুলো জড়িত আল্লাহ কিতাব অরসুল আেরাত এই প্রত্যেকটা একটা চেইন যেন একটা মালা গাথা একটা ছিঁড়ে ফেললে যেমন সবগুলো ঝরঝর করে পড়ে যাবে এই ঠিক একই অবস্থা আখেরাতের বিশ্বাস এটা একটা চূড়ান্ত বিষয় প্রত্যেকটা মানুষ রসুলকে কেন বিশ্বাস করে আখরাতে বিশ্বাস করেছে বলে আজাবে ভয় করে সে অপরাধ থেকে বিরত থাকে কেন থাকে আখেরাতে বিশ্বাস করেছে বলে কেন পরে আখেরাতে বিশ্বাস করেছে বলে আমাদের সব কিছু ইমান আমল সব কিছুর ভিত্তি কিন্তু আখেরাতের বিশ্বাসের উপর কারণ ওখানে যদি কোনো রকমের ত্রুটি হয় আমার জীবনের সমস্ত আমলগুলোর মধ্যে কিন্তু ত্রুটির সৃষ্টি হবে সমস্ত বিশ্বাসের মধ্যে ত্রুটি সৃষ্টি হবে আমার ইমানের মধ্যে সমস্যা হবে এবং যদি কোন রকমের সন্দেহ সংশয় থাকে কবরের আজাব নিয়ে জান্নাত জাহান্নাম নিয়ে পোলসারত নিয়ে সাফা হাত নিয়ে কোনো রকমের সংশয় যদি থাকে শুধু তাই নয় আমি বলতে চাই যে ওই বিষয়গুলোর মধ্যে যদি কারো ভ্রান্ত আকিদাও থাকে যেমন সাফাহাতের ব্যাপারে ভ্রান্ত আকিদা আছে যে অমুকে উমুকে পার করে দেবে ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের কাছে আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম Allahu Ya Rabbi Ya Allah He faces yeah, question is, question is about, uh, about, He listens My question is about the beard about Imamati What are the people believe in? He answers So number one is help of Allah He satisfies in the light of glorious Qur'an and authentic hadith If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then the call, To get convincing and valid answers, dial Korul, Dr. Zakir K. Pratishonibar, Rajshad Shad, -shad Taip, Aap Puno Shamprachar, Shakaal Shad, -shad Nao Taip, Bangla Deshe, Peace TV Bangla Hai. মানবতার কল্যাণ সাধনের জন্যই আল্লাহ সকল বিধান প্রণয়ন করেছেন আপনি কি ইসলামী শেরিয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান रिया लक्ष्य उद्देश्य और नीतिमाल शीर्षक पर्दा জানুন জীবনের সঠিক উদ্দেশ্য বুঝুন ইসলামী সারিয়ার কার্যক্রম নির্দেশাবল ইসলামী সারিয়া মহান লক্ষ্য বাংলায় আসসালামুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আসুন আমরা যে আলোচ্য বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তারই ধারাবাহিকতায় ফিরে যাই বিষয়টি ছিল আখেরাহের উপরে বিশ্বাস আর এ ব্যাপারে আমরা আমাদের দুইজন প্রাজ্ঞ আলোচকের বক্তব্য শুনেছি এখন আরও একজন অপ্রজ্ঞাশীল এবং প্রবীণ আলোচক শেখ আকরামুজামান কি বলেন আসুন আমরা সরাসরি সেটাই শুনি আলহামদুলিল্লাহ আমরা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকন নিয়ে আলোচনা শুনছিলাম ইমানের এই রুকনগুলো সবগুলো কিন্তু অন্তরে স্থাপন করার বিষয় হ্যাঁ এই জন্য ইমান এবং ইসলাম যখন একসাথে ব্যবহার করা হবে ইমান এবং ইসলাম তখন জেনে নিতে হবে ইমান হলো প্রথম শর্ত তারপরে আপনি ইসলামে যাবেন অন্তরে যে জিনিসগুলো যে বিশ্বাসগুলো স্থাপন করতে হবে অন্তরকে বাঁধতে হবে আক মানে হলো আকিদার আলোচনা তো আকিদার অর্থ হলো বেঁধে ফেলা যেই বিশ্বাসের সাথে আপনি অন্তরকে বাঁধবেন এই সেই ছয়টি বিষয় তার ভিতরে আজকে যে বিষয় আলোচনা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করতে পারি এই বিষয়টা আসলে একটার উপরে আর একটা প্রাধান্য দেওয়ারও কোনো সুযোগ নেই বলতেছি ইমান বিল্লার পরে পরে যদি সিরিয়াল করা হয় তাহলে আলিয়াউমুল আখেরা এটাকে গুরুত্বের দিক দিয়ে এবং আমাদের ইমান এবং আমলের প্রতি প্রভাব বিস্তারের ক্ষেত্রে আলিয়াউমুল আখের পরকালের বিশ্বাসকে রাখতে হয় তার কারণ ওনাদের কথায় এসে গেছে আলিয়াম আখের পরকালের বিশ্বাসের দৃঢ়তা অনুযায়ী কিন্তু আমার আমল এবং বাস্তবায়িত হবে পরকালের প্রতি যার যত দৃঢ় বিশ্বাস সে তত আমল এবং এবাদতে অগ্রগামী যার যত দুর্বল সে তত ততাদত এবং আমলে পিছিয়ে আসে যে বিশ্বাসী করে না পরকাল তার পক্ষে কখনো আমল করা সম্ভব নয় সে কখনো করতে পারবে এ কারণে দেখা যায় অনেক আয়াত অনেক দলিলের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাসের পরে পরে আলিয়া আখের যেমন আমরা এক পর্যায়ে সৎকাজ এটা নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরাবো বরং সৎকাজ হলো এটা আল্লাহর প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমান কারণ আখেরাতের আমার আমল এবং এবাদতের যে পুরস্কার অথবা তিরস্কার এটা তো আখেরাতে রাখা আছে যদি আখেরাতের বিশ্বাস আমার না থাকে তাহলে তো আমি জান্নাতের যাওয়ার জন্য যে সৎ আমলগুলোর তালিকা কোরআন সন্না তুলে ধরেছে এগুলো একটারও গুরুত্ব থাকবে না ঠিক আমল এপাদত না করলে যে আমার জন্য আল্লাহ তবরকতলা মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন পরকালে জাহান নামের ভিতরে তা আমি তো আখেরাতে বিশ্বাসী না হলে ভয় করব না এবং কোনো আমল আমার দ্বারা হবে না এই জন্য আমরা বলতে পারি যে এই ইমানের রুকুনগুলোকে দুই গ্রুপ করা যেতে পারে একটা হলো দুনিয়া সংশ্লিষ্ট এবং আখেরাতে তার আমরা ফলাফলও পাবো আর একটা কথা বলেছেন এবং হাদিসেও দেখা যায় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তোর মেহমানকে সম্মান করে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন মানে তাকে প্রভাবিত করার জন্য যাতে সে এই বিষয়টা মানে তার জন্য আল্লাহ রসুলাম আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ইমানের কথা বলছে সে যেন কষ্ট না দেয় এভাবে দেখা যায় যে বিরাট সিরিয়াল পাওয়া যায় মমিনা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মহিলা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য মাহারম ছাড়া সফরে না যায় এই যে বিভিন্ন বিষয় তার মানে এখান থেকে বোঝা যায় যে আখেরাতের ইমানটা আমাদের ভিতরে প্রবল করতে হবে শক্তিশালী করতে হবে যে এই ইমান যদি আমরা রিচার্জ করতে পারি তাহলে আমাদের আমল এবং এবাদতের ক্ষেত্রে আমরা একটা ফলাফল পাবো স্বাদ পাবো মানে থাকবে। সে গোটা ইসলাম চর্চার প্রকৃত স্বাদটা পাবে আর যার কাছে পরকালের প্রতি ইমান নাই বা দুর্বল সে ইসলামের কোন স্বাদি পাবে না ইসলাম তার জন্য বিরক্ত কর হবে যে সেটা আমাদের সময় কাজ ইত্যাদিকে স্যাক্রিফাইস করাটা সহজ হবে জীবন জীবনযাপন করা সহজ হবে এবং ভালো মানুষ হওয়া সহজ হবে আমরা কয়েকটা ঘটনা শুধু জাস্ট উল্লেখ করি সাহবাইকেরামের জীবনের দিকে যদি আমরা তাকাই তারা পরকালকে বিশ্বাস করতো বলে পরকালে কল্যাণ পেতে হলে তোমাদের পক্ষে যেটা তোমাদের অপ্রিয় জিনিস সেটা দান করলে হবে না যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা দান করতে হবে এই আয়াত পরে একজন সাবি চিন্তা করতে লাগছেন আমার সবচেয়ে প্রিয় কি সংক্ষেপে যে তিনি চিন্তা করলেন আমি যে বাড়িতে থাকি বাগান বাড়ি বাগান সহ একটা বাড়ি আছে সেটা আমার খুব প্রিয় তাহলে তো এটাই আল্লাহ রাস্তায় আমাকে দিতে হবে ছুটে এসেছে আল্লা নবীর কাছে আপনি চিন্তা করুন একটা বাড়ি যে বাড়িতে সেটা তার প্রিয় সেটা এই আয়াত নাজাল হওয়ার পর দেরি হয়নি সাথে সাথে তিনি ছুটে এসেছেন আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আল্লাহনবী বলছেন তুমি থাকবে কোথায় তারপরে আল্লাহনবী সেটা গ্রহণ করেছেন এবং বলেছেন তুমি সেখানে অবস্থান করো ইত্যাদি কিন্তু এটাই আমরা দেখতে পাই যে আল্লা প্রতি বিশ্বাস এবং পরকালের কল্যাণ পাওয়ার আশায় কিভাবে মানুষের অন্তরের কৃপণতা দূর করেন দেখি যুদ্ধে আল্লাহ নবী সাহবাদেরকে বললেন তোমরা দান করো হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহুতার সবকিছু নিয়ে আসেন এবং আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কি দান করলে আজকে তখন তিনি বললেন আমার যা কিছু আছে পুরো ঘর খালি করে নিয়ে আসছে কি রেখে এসেছো আল্লাহ এবং তার রাসুলকে রেখে আসতেছো এটা কি করে সম্ভব বাবা মারা গেছে স্বামী মারা গেছে ভাই মারা গেছে ইত্যাদি ইত্যাদি তখন সেই মহিলাটি উদ্গ্রীব হয়ে আছে যে আমি জানতে চাই যে আমার রসুল কি অবস্থায় আছেন কারণ এই যে আপন জনগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এটার চেয়েও তার কাছে ইমানই শক্তি পরকালের বিশ্বাস এত সুদৃঢ় রসুলের বিশ্বাস এত বেশি যে তিনি রাসুলের কল্যাণ অবস্থাটা জানতে তিনি চাচ্ছেন এভাবে আমরা যদি তাদের জীবনটা কি দেখি সত্যজন সাহাবিকে দেখেছেন হজরত আবহ রায়া বলেন আমি তাদেরকে দেখতাম মসজিদে নবমীতে জ্ঞান পিপাশায় তারা পড়ে থাকতো তাদের মধ্যে তাদের কাপড়ের অবস্থা কী ছিল কারো পরিপূর্ণ দুই সেট কাপড় ছিল না নিচের এবং লোয়ার গার্মেন্টস এবং আপার গার্মেন্টস দুই সাইডের কাপড় হতো না একটাই কাপড় কারো সেটা গলা থেকে ঢেলে দিলে হাঁটু পর্যন্ত আসত কিংবা তার থেকে বেশি আসত এবং তারা যখন বসত তখন সেটাকে গুটিয়ে বসত যাতে করে দেখা না যায় এত কষ্ট তারা কেন করছেন তারা ইচ্ছা করলে কাজ করতে পারতেন চাকরি করতে পারতেন অথবা ফসল উৎপাদন করতে পারতেন কিন্তু তারা পরকালকে বিশ্বাস করে জ্ঞান অন্বেষণে জীবনকে এইভাবে ত্যাগ করেছেন তাহলে এই সব ত্যাগ প্রতীক্ষাগুলো একটা ঐতিহাসিক দৃষ্টান্ত আমরা স্বাভাবিক রাম একটা সতর্ক করতে সম্পর্কে আমাদের বিশ্বাসটা স্পষ্ট ক্লিয়ার পরিষ্কার করতে হবে এটাও কিন্তু একটা আখেরাতের বিষয় আমাদের একটা ধারণা আছে যে কবরে যারা শুয়ে থাকেন তারা যদি পীর বুজুর্গ হন আর মাসায়েক তারা সেখানে আমাদের কথা শুনেন। আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা তাদের থাকে তখন আমরা যাই ওই কবরের পাশে গিয়ে বাবার কাছে সন্তান চাই সম্পদ চাই এটা চাই আখেরাতে বিশ্বাসের সাথে এটা একটা চরম সাংঘর্ষিক বিষয় এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে কোনো মানুষ মৃত্যুর পর তার করার কিছুই থাকে না বরং আমার করার কিছু থাকে তার জন্য একটু দোয়া করার সুযোগ থাকে আরেকটি কথা আপনাদের আলোচনা থেকে উঠে আসে সেটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই তাহলে এই যে আখেরাতের জীবনের শুরুটা হচ্ছে কবর দিয়ে মৃত্যুটা হলো আমাদের এবং বলি যে মরতে একদিন হবেই এই প্রথম স্টেপটা যখন কে এতটা মেনে নেই একেবারে ইউনিভার্সাল ট্রুথ হিসাবে চিরন্তন সত্য হিসাবে দ্বিতীয় পর্যায়টা যারা অবিশ্বাস করেন তারা তো বোকা তাহলে প্রথমটা অবিশ্বাস করে দেখাও যে না বরণ বলে কিছু নেই মরতে হবে না তাহলে না বুঝবো হ্যাঁ তুমি দ্বিতীয় স্টেপে আখেরাতে যেটা অবিশ্বাস করতে চাচ্ছ সেটা সম্ভব তাই শুধু দর্শক শ্রোতা সকলকেই উদ্দেশ্য করে বলবো আসুন মানুষের মৌতটা যেমন ধ্রুব সত্য চিরন্তন সত্য ঠিক মৌতের পরের আখেরাত অনুরূপ একটি সত্য মহাসত্যের একটি বহিঃপ্রকাশ যা অবিশ্বাস করলেই মান থাকবে না তাই আসুন আখেরাতকে আমরা প্রগাঢ়ভাবে বিশ্বাস করি ভক্তির সাথে বিশ্বাস করি আর আখেরাতে মুক্তির জন্য একমাত্র অশিলা বা একমাত্র সম্বল হচ্ছে নেক আমল আসুন আমরা জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রাণ ও ভিত্তিক আমাদের নেক আমলগুলো পরিচালনা করি তাহলেই আল্লাহ সব আনহ তালা দান করবেন পরকালীন জীবনে মুক্তি সুবাহ শকলকে তুমি ফরকাতব আসসালামুক রহমাত محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم يا الله هبني عطاك يا الله انت الكريم منك العفو يا الله انت জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নম্বর এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি এক এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর 533, कारो मुखापेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म निन उपासना करें ताके सुराई खल जाते गोष्टी पाथर बिस्ट्री मानवता समाधान